আরিফ বলছে যে এই সংখ্যা বলছে এই বিগত সংজ্ঞা এই যে এর আগে বয়ন করা হয়েছে তারিফু বিগত সংজ্ঞা তে কয়েকটি বিষয় উল্লেখিত হয়েছে ইস্তাম মানে সামিল আছে সামিল আছে বিগত সংজ্ঞা আলা অমন কয়েকটি বিষয়ের ওপর ইয়ে যেগুলি জিনিস যেগুলি বিষয় থাকা জরুরি শর্ত থাকা জরুরি হাতটা করে এই বিষয়গুলি হচ্ছে নিম্ন রূপ ক এরতে সালু হাদিসের সনদ বা সূত্র জানে পরস্পর মিলিত থাকে মধ্যখানে কোনো বিচ্ছিন্নতা না থাকে এর অর্থ কি এর অর্থ হচ্ছে এমন নাই যে নিজের ওস্তাদ বাদ দিয়ে যার কাছ থেকে নেয়নি তার নাম উল্লেখ করলো মধ্যখানিকটা সনিয়ে তুল একজনকে না এরকম নাই মিন আউআল সান সনদের প্রথম থেকে শেষ পর্যন্ত কোন গ্যাপ জাতি করে না থাকে একজন তাবা তবেই যদি বলে উমারজি আল্লাহ বলেছেন আরে তুমি তাবা তাবেই তুমি উমারের থেকে বর্ণনা করছো তুমি দেখেছ উমার কাছে শুনেছ তবেই বলবে ছোট তাবেই পাঁচ বছর বয়স ছিল তখন উমার অজিয়ালা মারা গেছেন আর বর্ণনা করেছে কালা উমার উমার থেকে তুমি পাঁচ বছর বয়স তুমি তো হাদিস পওনি আমার বাপের কাছ থেকে শুনি কিন্তু বাপের নাম নেই নি কারণ বয়ান করবো সেই জন্য না হাদিস বিচ্ছিন্ন তোমার বাবার কাছে শুনেছি বাবার নাম উল্লেখ করো আর মিলিত ধার্মিকতা বা মানে সত্যবাদী হওয়া তাদের ইমানদার হওয়া এর চাতে ব্যাপক অর্থ আছে কয়েকটা শর্ত তার আছে বর্ণনা করছি পরে অর্থাৎ এই মানে অর্থাৎ আর মানে মিল মরুয়া পাঁচটি শর্ত আছে যেমন সহিদ হওয়ার জন্য পাঁচশো শর্ত সেই রকম একজন লোকের ইমানদার ধার্মিক হওয়ার জন্য পাঁচটি শর্ত একজন লোকের मुस्लिम प्रथम मुसलिम फिर हादिस ने काफे जन्मगत का, का, का मुस्लिम परिवार जन्म नहीं मुशर का काफे कबर पुजारी काफे অথবা নাস্তিক কাফের কালমার্সি বিশ্বাসী বেন আর ইসলাম ভঙ্গকারী যতগুলি কারণ আছে অস্বীকার করলো চোরের হাত কাটাকে অস্বীকার করলো কুকুরি কিনা ইমান ভঙ্গকারী বিষয়ে যে বক্তব্য আমাদের আছে যারা শুনেছেন তার জন্য খুব সহজ কাফের মানে এ কথা ভাববেন না যে শুধু কাফের পরিবার মুসলিম পরিবারের জন্ম নেই কাফে না মুসলিম পরিবারের জন্ম নিয়ে হাজার হাজার লক্ষ লোকের আছে যারা ইমানকে ভঙ্গ করেছে একটা দেশমিত করে দিলেন অথচ অনেক নাস্তিক আছে মোনাফিক আছে ইসলামের শত্রু মুসলমান ঘরে তো এইরকম যদি প্রমাণ হয়ে যায় যে তারা এই তাহলে তাদের যাবে না যাই হোক অথবা নামাজি বিদ্যার্থীদের কথা বলবো ঠিক আছে না তাহলে মুসরেকের হাদিস নেওয়া যাবে না এই জন্য মহাদিস কেরাম না রাফেজির শিয়ার হাদিস নিতেন না ভালো করে মনে রাখেন কাজ করে যারা ছুতার ছুতার মিস্ত্রি কাঠ মিস্ত্রি শুনেছেন বড় বড় কাঠ যখন গড়ায় আমি এক একদিন বৈশাখ আছি বাঁশ ধরব কোথায় যাব আর পাশেই দেখি যে ওই ছুতাররা কাজ করছে বড় বড় মোটা মোটা গুলিকে বা ওই যে কি বলে যেটাকে ওখানে চিরবেশরে মুসলমান নাই হাদিস নেওয়া যাবে না বিশেষ করে এই বিষয়টি অত্যন্ত মানে গুরুত্বপূর্ণ বিষয় যে উল্লেখ করা জরুরি যে সালাফেস আলীহিন শুরু পণ্ডিতা রয়েছেন যত ফিরকে তেহাত্তর ফিরকা বেরিয়েছে তার মধ্যে রাফেজ আর সিয়া সবচেয়ে বেশি মৃত্যু আর মিথ্যুক হাদিস করতে থাকবে নিজের বিদাত সিরকের মানে এতে সাপোর্টে হাদিস করতে থাকবে এর রাফিজির কাছে শিয়ার কাছে হাদিস নিয়ে নিন তারা এই ক্ষেত্রে একেবারে সজাগ তারা মহাদেশেন না খারেজিও এদের বিপরীতরা এদের ধর্ম শিয়াদের ধর্ম হচ্ছে নির্ভরশীল আর খারেজিরা বলতো কাবিরা গোনা করলে কাফের হয়ে যায় সেজন্য তারা মিথ্যা বলতো না এইজন্য একজন খারেজির কাছে নিয়েছেন কিন্তু কারণ ও মিথ্যা বলতে পারে না কারণ ও মিথ্যা বলল তো কাফির হাজি ও তো কাফির হইতে চায় না ধার্মিক যেন খারিজি বিদাতি হইলো ওই বিদাতির কাছ থেকে তার কাছ থেকে খারেজির কাছ থেকে সেই যুগে প্রথম দুই বিদাতি গুরু বের হয় খারেজি রপেজি মানে আর খারেজিরা খারেজি আজকালকার জামানের খারেজি যারা সন্ত্রাসী ধর্মের নামে বাংলা ভাই আব্দুর রহমান এই এইরকমই যারা মুসলিম দেশে যারা যারা কাজকর্ম করে যেখানে সেখানে খুন করছে কিন্তু তবে বিদাতি ওরা ওরা বিদাতি কিন্তু বিদাতি যেহেতু তার ধর্মে ধর্মিক মিথ্যা বলাকে তারা মনে মনে করতো সেজন্য তাদের কাছ থেকে হাতিশ নিয়েছে এবং বকরহুল্লাহ মিথ্যা বলতো কারণ আসল ভয় তো মিথ্যে মিথ্যা আর কি নবী সালামে যদি মিথ্যা বলে দেয় হাদিস তাহলে আসলে নবী বলেন কালারিজির কাছে প্রথম শর্ত মুসলিম হইতে হবে মুশরিক নাই মোনাফিক নাই কাকের নয় দ্বিতীয় শর্ত হচ্ছে বালেক মানে সাবালক হইতে হবে সাবালক হইতে হবে তার নাবালকের হাদিস প্রাপ্ত বয়স্ক শর্ত লাগানো হয়েছে বর্ণনাকারীদের মধ্যে বালেগের শর্ত লাগানো হয়েছে সাহাবির মধ্যে মনে রেখেছেন তিনি বছরের সাহাবি তার হাদিস নেওয়া হয়েছে কিন্তু কোন বর্ণনাকারী পাঁচ বছর সাত বছর বয়সে একটা হাদিস বলছে আমি আমার স্থান থেকে শুনেছি না নেওয়া যাবে না বালেগ হইতাম লক্ষণ করে দিয়েছে নারী কোনো দোষ নাই তাহলে তাহলে কোন মহিলা যদি হাদিস বর্ণনা করে নেওয়া যাবে না যাবে না আকেলান বিবে তার বিপরীত কি মানে জানুন পাগল না হয় পাগল মাঝে মাঝে পাগল হয়ে যায় আরো পাগলের হাদিস নিচ্ছেন না এখন পাগল হওয়া অবস্থায় হাদিসটা বয়ান করেছে না যখন সুস্থ ছিল মস্তিষ্ক ঠিক ছিল তখন বয়ান করেছে জানা যায় না তাহলে হাদিস নেওয়া যাবে না হ্যাঁ তবে যদি জানা যায় যে হাদিসটা অমুক সালের তারিখ দিয়ে রেখেছেন বর্ণনা করেছে তখন তার মস্তিষ্ক বিকৃত হয়নি পাগল হয়নি তার আগের ঘটনা আছে এটাকে সংক্ষেপে এখানে করেছে গায়েরা ফাঁসেক যেন ওই ব্যক্তি ফাসেক না হয় চার নম্বর চার নম্বর শর্ত হচ্ছে সে যেন ফাসেক না হয় ফাঁসেক কে তাহলে যে কোন করলে না কবিরা করলে কবিরা গোনা করলে অথবা একবার দেখে নিয়েছে হয়তো কখনো একবার মহিলা খবর পড়ছিল টিভিতে দেখে নিছে। তার গোনা তো অবশ্যই কিন্তু ফাসেক বলা যাবে না কিন্তু নিয়মিত যে মহিলার খবর শোনে টিভির হাসার নিয়মিত যে লেডিজ মার্কেটে যাবে আরো রাস্তা রাস্তায় মহিলা দেখবে বসে গেছে ওই যে রাস্তায় এখন বসার জায়গা করে রেখেছে বসে আছে যা আছে আর দেখছে এইদিক থেকে শুরু করছে আমি কিছু লোক করে দেখেছি বুঝতে পেরেছে দেখি ভালো করে দেখবেন আমি বিনা দেখা বলছি না মানুষের ইমান আমলের মাঝে মাঝে পরীক্ষা করার জন্য দেখি যে লোকের চরিত্র কেমন আশ্চর্য লাগে চরিত্র আমরা কি সাদ পালি তো করে কিছুই পালি না বোরখা গায়ে আছে কাপড় দিয়ে ঢেকে আছে মহিলাটা হাঁড়ছে তাকে দেখতে হ্যাঁ অনিচ্ছাকৃত প্রথম দেখার অর্থ হচ্ছে অনিচ্ছাকৃত হঠাৎ করে সামনে চলছিলেন আর সামনে মহিলা আহ চলে এসছে আর চেহারা খোলা ছিল হয়তো বা খোলা থাকার নাই এটাকে নজর পড়েছে আর তারপরে কুল্লিল মমিনী আনাফারিফ যখনই টের পেলেন যে মহিলা আসছে বা নজর পড়ে গেছে ইচ্ছা করে নজর দেওয়া না নজরিল ফৌজা আকস্মিক নজর বলা হয়েছে অনিচ্ছাকৃত নজর পড়ে যায় তাহলে মনে নেই তাহলে সাগিরা গোনা যদি বারবার করা হয় তাহলে কি হবে ফাঁসে কাবিরাই পরিণত হবে এবং একটি কাবিরা গোনা করলে ফাঁসেক তাহলে একটি কাবিরা গোনা করলে ফাঁসেক আর সাগিরা গোনা বারবার করলে ফাঁসেক তাহলে এমন বর্ণনাকারী কোনো একটি কাবিরা গোনা করেছে কোন একটি কাবিরা করেছে যেমন মদ খেয়েছে জানা করেছে একবার তাহলে ওরা হাদিস নেওয়া যাবে না পর্যন্ত শতাংশ নিশ্চিত না হয়েছেন যে সুন্দর হয়ে গেছে তবা একেবারে পরে আল্লাহ হয়ে গেছে আর খুব করে তার যতক্ষণ পর্যন্ত একে না হয়নি না হইতে পারে না হইতে পারে এখনো এ তোবা তাহলে হাদিস নেওয়া যাবে না এগুলি ছিল মহাদিস শর্ত বিশেষ করে মিথ্যার ব্যাপারে না যদি তোবা নাই কেমন করে জানবো যাবে সে করেছে আবার মিথ্যা বলতে পারে জিন্দি একবার যদি প্রমাণ হয়ে গেছে এই লোকটি মিথ্যা কথা বলেছে কারণ হাদিসের ব্যাপারটি সত্য মিথ্যা আর উপর নির্ভরশীল হাদিস সত্য বলে আর যদি বলে একবার শুধু জাল হয়ে যাবে কথা সেই জন্য মহাদিস রাম এই ব্যাপারে আরো সজাগ ছিলেন জীবনে একবার ষোলো বছর পনেরো বছর বয়সে মিথ্যা কথা বলেছে সারা জীবন তার হাদিস নেই মাত্র কাজ তা জীবনীতে লিখে দিচ্ছে এই ছিল কে কাজ মিথ্যুক ছিল এই মাধ্যমে করেছেন কত সজাগ লোকটা একবার মিথ্যা বলে দিয়েছে আবার বলতে পারে কখন সুতরাং এর হাদিসই নজাল্লা ছেড়ে দাও যে সারা জীবনের জন্য লোকটা ফাঁসি কাল করেছে একবার দেখা গেছে মদ না नबीज, नबीज मसला हानाफी फेका हानाफी नाजीजल बेहार मुसिगू आई निसाइना लोकिपीनाशाई इंडोनेशिया नाम एक ही ठीक ना नाविजा ठीक ओर नाभिज कैम नाविज ती आंग भिजिए दी अथवा खेजूर भिजिए दी খেজুর ভিজিয়ে রাত্রে ভিজিয়ে দিলো আর ভিজিয়ে দেওয়ার পরে সকালে খায় তাহলে ভিজালো সারা রাত গেল দিন গেল হয়তো তারপরে রাত চলে গেল। পুরো খেজুর থেকে পুরো মিষ্টিটা বেরিয়ে রস চলে রসটা চলে আর গাঢ় হতে লেগেছে ওটাকে যদি ফ্রিজের বাইরে রেখে দেওয়া হয় মিষ্টি জিনিস মিষ্টি শরবতের মতো কিন্তু ওটাকে বাইরে গরম হয়ে যায় তাতে নিশা চলে আসবে এক আসবে এইভাবে খেজুর ভিজিয়ে নাবিজ খাওয়া যায় এই ফতুয়ার উপর এমাম বোখার রহমতুল্লাহ আল্লাহ আরো মহাদেশ গ্রামারা খুব শক্ত করে তাদের খোঁজ খবর নিয়েছেন এই মজহবের আহলুর রায় তো যদি মহাদেশে জানতে পেরেছেন যে এই লোকটা নাবিজ খায় একদিন পর খায় না দুদিন পর খাই জানি না পাঁচ নম্বর শর্ত হচ্ছে কি হওয়ার জন্য শর্ত আদেল হওয়ার না আদেল হওয়ার জন্য একজন মানুষের ইমানদার ধার্মিক হওয়ার জন্য ইমানদার হওয়ার জন্য আদেল মানে বিশ্বস্ত ইমানদার বললে আবার বলবেন যে তাহলে কি ইমানদার না বল বিশ্বস্ত আমি এরপর আস্থা করবো এর হাদিস নেব সংবাদ নেব নেব না হাদিস বলে এর জন্য পাঁচটি শর্তের পঞ্চম শর্ত হচ্ছে না সত্যবাদী তা আদালতে আসে সত্যবাদী এতে ফাঁসে না হয় কারণ মিথ্যাবাদী যদি তাহলে সে ফাঁসে একবার মিথ্যাবাদী মানে তো বারবার মিথ্যা বলা একবার মিথ্যা বললে সে ফাঁসে সুতরাং ওর হাদিস যাবে না কারো মিথ্যা অপবাদ দিয়ে থাকে তহমদ দিয়েছে অপবাদ দিয়ে দিল যে ওই ছেলেকে বা ওই মেয়েকে আমি পাটের জমিতে দেখেছি কোনো মহিলার সাথে পুরুষের সাথে মানে নির্জনে দেখেছি মিথ্যা অপবাদ যদি হয় চারটা সাক্ষী নামিয়ে আসতে পারে তাহলে আশি কোড়া খেতে হবে আর ও শাহাদা এর সাক্ষী কবুল করবে না পাঁচ নম্বর শর্ত ওই সত্যবাদী মিথ্যাবাদীর না ভদ্রতা এর উদাহরণ গত সপ্তাহে ইঙ্গিত করেছিলাম মনে হয় এক কঞ্চলে এক এক জিনিস বা এক একটা হরকত এক একটা কাজ অবদর বানিয়ে দেয় মানুষকে ঠিক না যেমন আরব দেশে আরব সমাজে এখন তো আরবের যুবকের অধিকাংশই তো ইউরোপিয়ান আর আমেরিকান হইতে লেগেছে কিন্তু এটা আজকে থেকে যদি ২০ বছর বছর ৩০ চলে যান। তাহলে খালি মাথায় থাকা টুপি নাই আর এই গোতরাও নেই এই অবস্থায় থাকা আরেমুল মরু অবদ্রতা ছিল তাহলে রকম লোকের হাদিসও নিতেন্দ্র মহাদিস অবদ্রু সে মিথ্যা বলতে পারে নবনা হাদিস বুঝতে পেরেছেন আজকাল আরো অভদ্রতা বেড়ে গেছে বড় ফাঁসে কেউ সেটা হচ্ছে যে চুল কাটা আমেরিকান আমেরিকান ছাট নিচের দিক কেটে ফেলেছে আরো হিন্দুরা তো টিকি রাখে সামান্য টিকি এরা বড় টিকি বড় টিকি হিন্দুদের থেকেও আগে বেড়ে তো এগুলো এটা ফাঁসে কেউ আর অভদ্রতাও দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া জিলাপির দোকানে রস বা মিষ্টির দোকানে রসগুল্লা কিনে নিয়েছে আর শিকো হতে দাঁড়িয়ে খাচ্ছে আমাদের সমাজে প্যান্ট শার্ট পরা যদিও প্যান্ট শার্ট পরা অভদ্রতা বলে তো রাগ করবে আপনারা কিন্তু আলেমের জন্য সাধারণ লোকদের জন্য নাই না হারাম বলছে না এই প্যান্টের ফতো আবার জোহরে বলিয়ে দিয়েছি আর ফতোয়াতে বিরোধ নাই প্যান্ট শার্ট পরা যাই যাচ্ছে কিন্তু উত্তম হচ্ছে এর চাইতে ঢিলা ঢিলা পরা বা প্যান্ট শার্ট ঢিলা ঢালা করে পরা কি বলছিলাম আলেমের জন্য বাঙালি সমাজে যদি কোন আলেম প্যান্ট শার্ট পরে আর বলে যে প্যান্ট শার্ট পরে গেছে আর যার পরে বলছে আপনাদের মসজিদে আমতি করতে চায় মসজিদ খালি আছে শুনেছে নাকি অতির পোস্ট খালি আছে রাখবে গ্রাম গ্রামের ফাঁসি গুলো রাখবে না গ্রামের ফাসে যারা বেনামাজি তারাও রাখবে না কোন অবদ্রতা নাই সেখানে কিন্তু এটাই যে সমাজে অবদ্রতা সেই সমাজে চলবে না দেখতেন তারা উর্ফে উর্ফ মানে প্রচলনে যেগুলো জিনিস অভদ্রতা গণ্য করা হতো সেগুলিকে তারা प्रत्येक बर्णन करी काना तमाम इमरिन ভালো করে কন্ট্রোল রেখেছে মানে মুখস্থ রেখেছে ভালো মুখস্থ রেখেছে সুন্দর করে কোন রকম করে লিখেছে এবং ফেলে রেখে দেয় কেউ বাড়িয়ে দেবে কমিয়ে দেবে টেনে নেবে বা বেশি করে দেবে দু পাতা এইরকম মানে ঘ আদাম সজুজ চার নম্বর শর্ত হচ্ছে শর্তের ব্যাখ্যা যে সাজ যেন না হয় বিরোধিতা করছে এখানে দুজন পেশ করেন যে একজন বেশি বিশ্বস্ত একজন কম বিশ্বস্ত যেমন যাকে কম বিশ্বস্ত করেন সেই রেগে উঠবে আহ মাহমুদ বেশি বিশ্বস্ত আস আসেন হেলাল মল হেলাল মোল্লা কি করি হেলাল মোল্লা বিশ্বস্ত কিন্তু বিশ্বস্ত আর এ অধিক বিশ্বস্ত এ একরকম করছে ও আর করছে বিরোধী এ বলছে সুরা পড়তে হবে না সুরাফ হাতে নামাজ না কোনটা হাদিস নেবেন আও যে অধিক বিশ্বস্ত তার হাদিস না হবে আর এর হাদিস ওর নাম হচ্ছে সাজ এর হাদিসের নাম হচ্ছে মাহফুজ সাজ বিরোধী বিপরীতের নাম মাহফুজ নোট করে রাখেন নাই কখন কিতাব ওই আরেক দিকে দেখা যাচ্ছে পাঁচজন বা জন বয়ান করেছে সংখ্যাগরিষ্ঠ তাহলে ওদের হাদিস হচ্ছে মাহফুজ যারা সংখ্যাগরিষ্ঠ আর যারা সংখ্যা কম তাদের হাদিস হচ্ছে সাজ এটা সাহাবি ক্ষেত্রে নয় ওই যে নিচের বর্ণনা তবে তবে হাদিস কোনটাই সহি আবদুল্লাহ বিন মাসুদে যে হাদিস বায়ন করছেন সেটি নিজেই নিজেই বলছেন হাদিস না সাজেদ যখন আসবে তখন প্র্যাকটিক্যাল উদাহরণ বয়ান করা হবে এরকম বেশ কিছু মশলা মাসাল না না সাহাব সাহাবাহিক সম্পর্কে আগে সবাই যতগুলি শর্ত তার নিচের বর্ণনা ক্ষেত্রে হ্যাঁ মানে আদামুল ইল্লা যাতে করে ইল্লত না থাকে কোনো ব্যাধি না থাকে হাদিসে ব্যাধি কেমন এখন হাদিসু মালুলান হাদিসে কোন রকমের রোগ না থাকে কোন রোগ মা আন্না জাহেরা সালামতো কিন্তু বাহ্যিক দেখে মনে হচ্ছে যে হাদিস তো সহিদের বর্ণনাকারী যেগুলি আছে সবগুলি সে কাছে কাছে সবাই মাসা মুসলিম আপিল বালিক কোন নয় मरुआ नोर तो सब ठीक है सीटी शक्ति ठीक आर उदाहरण दिए गप्त मन आगे उदाहरण दिए लोक गुलनाकारी कपर वर्णना कर देखाईनी उदाहरण दीमान नासबाणी मैं गत सप्ताह उदाहरण पे नासुंदा आलमानी আর উনি মদিনা এসছেন আর সেই সময় মদিনাতে ছিলাম কিন্তু যাই হোক আমার ঘনিষ্ঠ ব্যক্তি অথবা কাছে থেকে জানে ঘটনা সে ধরতে পারবে কিন্তু আপনার সাধারণ লোক ধরতে হ্যাঁ কিন্তু সাথী অনেক সময় ঘটনা না জানলে দাও ধরতে পারে এজন্য হ্যাঁ ওই দিনের ঘটনা জানতে হবে কথা অথবা বিভিন্ন রকম এরকম রোগগুলি আছে ইল্লতের বিষয়টি এমন জটিল যেটা সাধারণ লোক কেন বড় বড় আলেম ইলতের মহাদ্দেশ মাত্র কয়েকটা এমন বুখারি আলিবিন উন্মাদী মাইন এরকম বেশ কিছু মহাদেশ বলা হয়েছে দারাকুতী আলী এল আল কিতাবুলি এলাল আছে দারাকুতিনীর এলালের বোখারি কিতাব আছে বেশ কিছু হাদিস যেগুলোতে গোপনীয় রোগ আছে এরকম ধরনের বাহ্যিক বর্ণনাকারী সবাই সত্যবাদী সবাই কিন্তু তামুজ জাল মানে কন্ট্রোল তাদের ঠিক ছিল কিন্তু হাদিস গুলি সেই বেশ কিছু নজির আছে তো এগুলো বিষয় এতদূরে আপনাদের পৌঁছার মহাদিস করে দিয়েছেন গা মেজ মানে গোপনীয় বললাম না সূক্ষ্ম বলতে পারেন বাহ্যিক মনে হচ্ছে শহীদ সালামত হাদিস মা আন্না জাহের শরু তহু কিসের শর্ত সহির শর্ত ওই তারিখ থেকে এখন ওই শর্তগুলি বয়ান করবে নিয়ে আসবে তারপরে সহিদ সহি জানার কয়েকটা স্তর আছে একটা হচ্ছে তকলিদের স্তর মানে অনুকরণ স্তর এম বখারি সহি বলেছেন সুতরাং তার তার অনকরণে সহি তিনি এত বড় মহাদেশ সহি বলেছেন তিনি এই অভিজ্ঞতার পাণ্ডিত্যের ফলস্বরূপ তিনি না বা বলেন বা তকলিদ বলেন বুঝা গেছে এটা হচ্ছে প্রাথমিক স্তর আমরা বেশি জানি না সেই জন্য বড় বড় আইন মাইকার কি বলেছেন হাদিস সম্পর্কে এতটাই যথেষ্ট কিন্তু তারা কি মুখস্থ এমনি বলেছেন না রিসার্চ করে গবেষণা করে এই যে রিসার্চ গবেষণা বলেছেন হাফিজি এই বলেছেন হয়তো এতটুকু জানো কিন্তু হাদিসটা সহি জয়ীফ কেন এটা এক একটা বর্ণনাকারী জীবন চর্চা দেখি তারপরে সানাদ মু বা হাদিসের যারা স্পেশালিস্ট তাদের কাজ যেটা প্রাথমিক পড়াশোনা মানে মহাদ্দেশ হওয়ার প্রাথমিক পড়াশোনা যেটা বলা যেতে পারে সেটা তুল হাদিস হাদিস ঠিক মোস্তালানাই তো কারণ হাজার বছর এমন কিছু হাদিস আছে এখন এই কাজটা শুধু বাকি আছে এমন কিছু হাদিস আছে যে হাদিস কেউ সহি বলেছেন কেউ দিয়ে বলতে পারি আহ যে এমাফ ফাতে এমার পিছনে যারা থাকবে এমামের সুরাফাতে হয় তাদের জন্য এই হাদিস কে সরাফাতেও সহিফ এখন দুই দল আলেম যে আছে এখন এটাকে স্টাডি করে কোনটা বেশি ঠিক হইতে পারে এর চেষ্টা করা হ্যাঁ এই এই কায়দাগুলো ফিট করে ওর উপর বর্ণনাকারী অবস্থা দেখি ইত্যাদি তারপরে একুশ দিনে আর চোদ্দ দিন আকিকা করা হ্যাঁ তারপরে জীবনের যে কোনো সময় আকিকা করা এই বিষয়গুলি এই সম্পর্কে যে হাদিস গুলি রয়েছে জয়ী কেউ বলেছেন আছে হ্যাঁ যেমন রুকু থেকে উঠে হাত বাঁধবো না হাত ছেড়ে রাখবো হ্যাঁ সালাফিদের মধ্যে ইখতলাফ মনে করেন এই বিষয়টিতে তাহলে এই যে ইখতলাফ এখন এই এখতেলাফকে আমি চেষ্টা করতে পারি আমাদের চেষ্টা করার মতো ইয়ে আছে রাস্তা আছে যে দেখি এর মধ্যে কোনটা বেশি শহীদ দলিলের কাছাকাছি বুঝা গেছে না ওটা তো হলো যে অনকরণ করে ওনারা যখন সহি সহি হ্যাঁ এমাম বুখারী এমন মুসলিম শহীদ বলেছেন এবং কেউ বিরোধিতা করেনি বড় কেউ বিরোধিতা করেনি তাহলে অবশ্যই সহি দেখা যায় বড় একটা দল যদি বিরোধিতা করে থাকে তখন বিভাগ বিবেচনা অন্য মহাদেশেরা কি করেছেন আমি এখন হয়তো করার মতো যোগ্যতা নেই কিন্তু অন্যান্য মহাদেশন হাফিজুল হাজার কি বিবেচনা করেছেন এই সম্পর্কে এমন ইউনাতাইমি কিবেচনা করেছেন দেখার বিষয় নাসুদিন আলমানি কি বিবেচনা করেছে তখন দেখার বিষয় কোরআন হাদিজ শরীয়ত পড়া পড়ার মতো পড়া অনেক মেহনতের কাজ